আনাস ইবনু মালিক আনসারী রাজিয়াল্লাহ তাল্লাহনু যিনি নবী সাল্লাহ আলাহ সাল্লামের অনুসারী খাদিম এবং সাহাবি ছিলেন তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম অন্তিম রোগে পীড়িত অবস্থায় আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করতেন অবশেষে যখন সোমবার এল এবং লোকেরা সালাতের জন্য কাতারে দাঁড়ালো। তখন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম হুজরার পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন তিনি দাঁড়িয়ে ছিলেন তার চেহারা যেন কুরআল করিমের পৃষ্ঠা এর ন্যায় ঝলমল করছিল তিনি মুচকে হাসলেন নবী সাল্লাহ্লামকে দেখতে পেয়ে আমরা খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবুবকর রাজাহনু কাতারে দাঁড়ানোর জন্য পেছন দিকে সরে আসছিলেন তিনি ভেবেছিলেন নবী সাল্লাহ সাল্লাম হয়তো সালাতে বেরিয়ে আসবেন নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইশারায় জানালেন যে তোমরা সালাত পূর্ণ করে নাও অতপর তিনি পর্দা ছেড়ে দিলেন সেই দিনই তার ওফাত হয়